আলহামদুলিল্লাহ বিষয় সময় দেখা যায় তেলাওয়াত করা হয় রসুল সাল্লাহ আল্লাহ সুহান ওরা তিল করারতিলা কর আনফল তারতিলের সাথে ধীর স্থিরতার সাথে এবং রসুদ সালাইস্লামে আহ যে সালাত দেখা তখন তাই আয়াত এক আয়াত এক আয়াতি খরি ফোরতা এবং বিশেষ করে সুরা ফাতে যখন বান্দায় একটা আয়াতেন আল্লা সুটার জবাব দেয় তাহলে এইভাবে ধীর স্থিরতার সাথে আনতেলাগিয়া নামাজের অন্যতম নিয়ম বা অন্যতম তরিকা অন্যতম পদ্ধতির সুচলাইছিলাম আমরা সমাজে বিশেষ করে দেখা যায় যে অনেক সময় অন্য মসজিদে ফরাজ তারা নামাজে তো আর তারা কোন শেষ নাই এসার নামাজ ফোরবা ইমাম সাহেব আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রাহিম এইভাবে দীর স্থিরভাবে ফোরবা আর তারাবীর নামাজ শুরু হওয়া আলহামদুলিল্লাহ রবিল আলমিন রহমান রাহিম আলীকে দিন এমন তারা উড়া শুরু করা মানে দৌড়া এইভাবে আর সামনে দৌড়ি না এটা সাথে সুন্দর করিয়া আনতে আমরা যথাযথ ভাবে وسلم